जाते दिया आवंग एक शेख समय भलो व्यवहार दुनिया भी किसी दाय दायित्व पालन कर दाय दायित्व पालन कर मानवतार देख इसलमे अधिकार आदेश बुधवार सन्ध्या साढ़े छ पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगलेश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 السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئة أعمالنا من يهده الله فلا مضل له ومن يذلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خار الحديث كتاب الله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 আমি যে বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া এই চোখ যে বড় ন্যামত এই ন্যায়ামতের যে কদর করা দরকার এই ন্যায়ামতের যে সম্মান করা দরকার এবং কিভাবে এর কদর করতে হয় কিভাবে এর সম্মান করতে হয় সেই সম্পর্কে কয়েকটি কথা আপনাদের সামনে আলোচনা করবো ওমা তৌফিক ইল্লা বিল্লা আল্লাহ তালা যখন কোনো জাতিকে কোনো নিয়ামত দান করেন তখন আল্লাহ তাদের নামতের পরিবর্তন ততক্ষণ পর্যন্ত করেন না যতক্ষণ না তারা অকৃতজ্ঞতার নীতি অবলম্বন করে যখন আল্লাহ রব্বুল আলমিনের অকৃতজ্ঞ হয় বা নিয়ামতের যখন তারা কৃতজ্ঞতা করে না তখন আল্লাহ রবুল আলমিন তাদের কাছ থেকে ন্যামত তুলে নেন নিয়ামতের পরিবর্তন হয়ে যায় তাই আল্লাহ রব্বুল আলমিন সুরাত আনফালে বলছেন আল্লাহ আলা আল্লাহ তালা কখনই কোনো জাতির থেকে নিয়ামতকে পরিবর্তন করে দেন না তুলে দেন না যে নেয়ামত আল্লাহ রবুল আলমিন তাদের উপরে করে থাকেন হাত তাই উরু মবে আনফুসহিম যতক্ষণ না তারা নিজেরাই এই নেয়ামতকে পরিবর্তন বা এই নিয়ামতের পরিবর্তন ঘটায় ও আল্লাহ হাসমীন আলিম অবশ্যই আল্লাহ রবুল আলমিন সব কিছু শুনেন এবং সব কিছু দেখেন তো ভাইরা আমার আল্লাহ রবুল আলমিনের এই নিয়ামতকে পেয়ে যদি আমরা তার কৃতজ্ঞতা জ্ঞাপন না করি তাহলে একদিন না একদিন হয়তো আল্লাহ তালা আমাদের কাছ থেকে এই নিয়ামত তুলে নেবেন যেমন আমরা দেখতে পাই কালকে অনেক বিষয় সম্পতি যার ছিল আজকে সে ফকির হয়ে গেছে আবার আজকে যে ফকির কালকে হয়তো আল্লাহ রবুল আলমিনের কাছে তার করুণা ভিক্ষা করার কারণে আল্লাহ তাকে হয়তো স্বচ্ছল বানিয়ে দিয়েছেন তাই এই নেয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করার নিয়ম পদ্ধতি এক নম্বরে আপনাকে এই নেয়ামতের প্রকাশ করতে হবে বা এই নেয়ামতের স্বীকার করতে হবে এই বিশ্বাস রাখতে হবে যে এগুলো আল্লাহ দিয়েছেন আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না আর এগুলি পাওয়ার ব্যাপারে আমার নিজস্ব কোনো প্রচেষ্টা আর নিজস্ব কোনো মানে সরম সাধনা ছিল না বরং আল্লাহ অনুগ্রহ করে এগুলি আমাকে দান করেছেন দু নম্বরে এই নিয়ামতগুলো প্রকাশ করতে হবে যেমন আল্লাহ তালা বলেছেন ও আমি নামতে রব্বিকা ফাহাদিস তোমরা আল্লাহর নিয়ামতের বর্ণনা করো আল্লাহর নিয়ামতের প্রকাশ করো প্রকাশ করার মানে হচ্ছে মানুষকে বলো আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছেন এখানে অহংকার বা লোক প্রদর্শন থাকবে না বরং তার উদ্দেশ্য হবে আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছেন আল্লাহর সুক্রিয়া জ্ঞাপন করা এবং আল্লাহ রাবুল আলমনের প্রশংসা করা এই হবে তার উদ্দেশ্য এ নিয়ে সে অহংকার প্রদর্শন করবে না আর এরই মধ্যে এটাও আসে যে আল্লাহর নেয়ামত যখন আল্লাহ আপনাকে দিয়েছেন মানে আপনি আপনার অবস্থা ভালো আপনি স্বচ্ছল অথব যে অবস্থায় আল্লাহ আপনাকে রেখেছেন আপনার থাকা খাওয়া আপনার পরাপরিধান পরিধান রকম অবস্থাতেই হবে আল্লাহ আপনাকে অনেক কিছু দিয়েছেন অথচ আপনি ভালো খাবেন না ভালো পরবেন না আর যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে আপনি বলবেন কেন নবীত বেশি ভালো খাননি বা নবী তো ভালো পোশাক পরতে পারেননি নবী তো তালা দেওয়া ছেঁড়া ফাটা জামা পরেছেন সাহাবিরা তো তালা দেওয়া ছিঁড়া ফাটা জামা পরেছেন অতএব আমি সেই সুন্নতকে পালন করতে আছি সোহান আল্লাহ ওরা কি আবার এরকম মনে করে ভালো খাই না ভালো পরে না ওই জামা ছিঁড়ে গেছে লুঙ্গি ছিঁড়ে গেছে ওই ছেঁড়া জামাটাই পরে বেড়াচ্ছে ওই ছেঁড়া লুঙ্গিটাই পরে বেড়াচ্ছে কেউ বললে ওই কথা বলে যে নবীর অবস্থা তো এরকম ছিল মানে ও যেন নবীর অনেক বিষয় সম্পত্তির মালুক তাহলে ওগুলাকে সব আল্লাহ রাস্তায় দান করে দাও সব দান করে দাও তারপরে বলো যে আমার বেশি কিছু দরকার নেই এতটুকুই আমার যথেষ্ট সাহাবিদের অনেক কিছু ছিল কিন্তু দান করে দিয়েছিলেন আল্লাহর পথে ব্যয় করে করে দিয়েছিলেন কিছুই বাড়িতে না তারা তাই তারা ওইভাবেই চলাফেরা করতেন আর আপনি বাড়িতে টাকা পয়সা বিষয় সম্পত্তি ধানে চালে ভর্তি হয়ে আছে আর খাবার সময় বলবেন যে না আল্লাহ নবী ভালো খাননি তাই আমিও ভালো খাই না এতে আল্লাহ নবীর সন্নত কিছু নাই মরম যাকে যেভাবে আল্লাহ রেখেছেন যার অবস্থা যেমন সে সেইভাবে খাবে সেইভাবে পড়বে এতে আছে আল্লাহর নিয়ামতের প্রকাশ তবে সেখানে অহংকার প্রদর্শনের কোনো উদ্দেশ্য থাকবে না এইভাবে আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতার নিয়ম হচ্ছে আল্লাহর নেয়ামতকে গায়রুল্লার সাথে সম্পর্কিত করবে না আল্লাহ দিয়েছেন যে নেয়ামত সেটা গায়রুল্লার সাথে কেমন করে সম্পর্ক করা হয় এটা আমি আপনাদেরকে ভালো করে একটু বোঝাবার চেষ্টা করতে আছি দেখুন আল্লাহ তালা আমাদেরকে সন্তান আদি দান করে এটা একটা বড় নিয়ামত কিন্তু বিয়ে হওয়ার পর যদি কেউ ছেলে না পায় বা সন্তানাদি যদি না হয় তাহলে ওই লোকটার জীবনে কোনো শান্তি থাকে না ওরা স্বামী স্ত্রীতে সবসময় অশান্তিতেই ভোগে কারণ মানুষের জীবনে এটাও একটা বড় নিয়ামত সবাই পেতে চায় যে তাকে আল্লাহ রাবুল আলমিন সন্তান দান করুক তবে বেশি পেতে চায় না এটা আলাদা কথা আজকালকার আমাদের পরিবেশ হয়ে গেছে যে না একটা হলে খুবই ভালো দুটির বেশি নয় সুখের সংসার গরিতে হবে কথা আলাদা আজকের এই সমস্ত পাশ্চাত্য সভ্যতা গ্রহণ করে পাশ্চাত্যের কাছ থেকে অমুসলিমদের কাছ থেকে এই নীতি আমরা অবলম্বন করেছি আর এই স্লোগান আমরা দিয়ে থাকি একটি হলে খুবই ভালো দুটির বেশি নয় সুখের সংসার গরিতে হবে এ কথা আমরা বলে থাকি আর এর পিছনে এই সুখের সংসার করার পিছনে একটি হলে মানে খুবই ভালো দুটির বেশি নিব না এর পিছনে যে সরকার বাহাদুর কত টাকা পয়সা ব্যয় করতে আছে তারপরেও কেউ কি জোর গলায় বলতে পারবে যে ছেলে বা নিয়ার কারণে আমার সংসারে খুব সুখীর সংসার হয়ে গেছে আমাদের মাঝে আর কোনো অশান্তি নাই সমাজ থেকে অশান্তি চিরতরে বিদায় নিয়েছে খুব সুষ্ঠু অবস্থায় আমরা বর্তমানে সমাজে বাস করতে আছি কেউ বলতে পারবে জি না আপনি দেখেন কয়েকটি ছেলেপিলের বাপ বাড়িতে কয়েকটি ছেলেপিলে তার আছে কিন্তু তার সংসার আল্লাহ দিলে খুব সুস্থভাবে সুন্দরভাবে চলতে থাকে সচ্ছল অবস্থার মাধ্যমে চলতে থাকে আরে এই পাশের বাড়িওয়ালা মাত্র একটি ছেলে একটি মেয়ে তাও যেন তার হইয়ে উঠছে না দিলাই শেষ হয় না নাই নাই কাই কেঁ ধরিয়ে আছে কেন কারণ নিজের ব্যবস্থা নিজে গ্রহণ করতে চেয়েছি নিজের ব্যবস্থা নিজে গ্রহণ করতে চেয়েছি আল্লাহ রকবুল আলমিন যে কাজটা করতে পারেন যেটা কেউ করতে পারে না সেটা আমি নিজে করতে চেয়েছি তাহলে রুধির মালিক আল্লাহ রুধি দেবেন আল্লাহ আর আপনি নিজের হাতে এই পাওয়ারটা নিতে চাইছেন না ছেলে ছেলেপিলে বেশি হলে আমি খাওয়াতে পারবো না ছেলে ছেলেপিলে বেশি হলে আমার অসুবিধা আছে তাই আপনি তার ব্যবস্থা গ্রহণ করে দুটি বা একটির বেশি নিব না নি মনে করছেন আপনার সংসার সুখ এসে যাবে এসেছে সুখ কত সুখে আছেন যদিও সুখে থেকে থাকেন তাহলে মনে রাখবেন এ সাময়িক সুখ চ্ছু হবে না সাময়িক সুখ কিচ্ছু হবে না সব কিছুর মালিক আল্লাহ তাই আল্লাহ কোরআনে বলে ছেলেদেরকে হত্যা করো না তোমাদেরকে ওদেরকে আমি রুজি দিয়ে থাকি আপনি জানেন ছেলেরা যখন মায়ের পেটে আসে আমরা যখন মায়ের পেটে ছিলাম ওই মায়ের পেটে থাকা অবস্থাতেই আমার থাকার ব্যবস্থা আমার খাওয়ার ব্যবস্থা আমি যা বাঁচবো কতদিন আমার ভালো বন্ধু সব কিছু আল্লাহ রাবুল আলমিন নির্ধারিত করে দিয়েছেন আমার দুনিয়াতে আসার আগেই আমার খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে আমার দুনিয়াতে আসার আগেই আমার থাকার ব্যবস্থা হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে সব কিছু হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে আপনার চিন্তা কিসের আপনি ওসিলা গ্রহণ করবে যতটা আপনার করার যতটা আপনার দায়িত্ব আপনি অভিভাবক হিসাবে ততটা দায়িত্ব পালন করে যাবেন ততটা দায়িত্ব আপনি পালন করবে। বাকির মালিক আল্লাহ রবুল আলমিন হ্যাঁ আপনার দায়িত্ব আপনি পালন করার পরেও অনেকগুলি ছেলেমেলার কারণে যদি আপনি মনে করেন হ্যাঁ সংসারে আমার সংকীর্ণতা দেখা দিয়েছে বা আমি অভাব অনুভব করছি তাহলে সেক্ষেত্রে আপনার দক্ষ করার কিছু নয় উদ্দেশ্য ভাইরা আমার আমরা যে স্লোগান দিয়ে থাকি যে একটা হলে খুবই ভালো দুটির বেশি নয় এগুলে ঠিক নয় কারণ আল্লাহ আলমিন খাওয়ানোর মালিক আল্লাহ ছাড়া কেউ কাউকে সন্তান দিতে পারে না পৃথিবী যদি একত্রিত হয়ে যায় আর যদি আপনার সন্তান দেওয়ার একটা ব্যবস্থা গ্রহণ করতে চাই তাহলে কোনোদিন তারা আপনাকে এখন একটি ছোট্ট বিরত নিচ্ছি সাথে থাকুন আবার আসছি Oh <laughs> হাফিজ হাজবুল্লাহ বিনাম্মদ आगी आगी मान दिए चलम संसर्गे कल र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 বের করে নিতে হবে সৌরজগত সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে পৃথিবী ঘুরছে তার আপন কক্ষ পথে গবেষণা আল্লাহ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 স্বাগত জানাচ্ছি আমি বলছিলাম সন্তান মহান আল্লাহ রবুল আলমী না চান তাই তো আল্লাহ তালা কুরআ বলছেন আল্লা বলছেন। যে আল্লা হচ্ছেন আসমানো জমিনের মালিক লি মালিক আল্লাহ সবকিছু আল্লাহ যা আসমানে আছে যা জমিনে আছে আল্লাহ যা চান যে ভাবে চান সৃষ্টি করেন তার ইচ্ছাও নজরুল আয়ত আল্লাহ বলে তার যা ইচ্ছা তিনি তাই করেন তো এক লোক এসা আল্লাহ যেভাবে চান যা চান সৃষ্টি করেন ইহা বলে মাই এসা ও ইনাফা আল্লাহ যাকে চান শুধু মেয়ে আর মেয়ে দেখবেন কোনো লোক আছে আল্লাহ আকবর পাঁচটা সাটা শুধু মেয়ে একটাও ছেলে হয়নি আল্লাহ চাননি আল্লাহ চাননি পারবে কেও যাকে আল্লাহ ছেলে দেননি তাকে ছেলে দিতে পারবে কেউ যাকে আল্লাহ মেয়ে দেননি খালি ছেলে দিয়েছে তাকে মেয়ে দিতে পারবে সবকিছু মালিক আল্লাহ এক লোক এসা যেমন চান যেভাবে চান আল্লাহ সৃষ্টি করেন ইহা বলে মাইয়া ওই আর মেয়ে দান করেন একটাও ছেলে নাই বলে আর যাকে আল্লাহ চান শুধু ছেলে আর ছেলে পাঁচটা সাতটা ছেলের বাবা তাই তার গর্বের দিমাগে পা পড়ে না আচ্ছা আমাদের সমাজে এরকম আল্লাহ আকবার চারটা পাঁচটা ছেলে হয়ে গেছে বলে ওর গ্রামে ওর শক্তি বেশি ও সব থেকে বড় যাকে মন তাকে মারে সুলোম অত্যাচার করে নির্যাতন করে যা এমন তাই করে কারণ লাঠিওয়ালা অনেক ছেলের মালিক অহংকার যদি করে থাকেন ছেলেগুলো পরে তাহলে একদিন না অহংকারের জবাবদেহী করতেই হবে একদিন আপনাকে ধ্বংস হতেই হবে তো আল্লাহ তালার ইচ্ছা যে আল্লাহ তালা কাউকে মেয়ে আর মেয়েই দেন আবার কাউকে আল্লাহ রবুল আলমীর শুধু ছেলে আর ছেলে দেন তার কোনো মেয়ে থাকে না এইভাবে আল্লাহ ব্যাপার আর যাকে আল্লাহ চান বাঁধ বানি দেন তার ছেলে মেয়ে আল্লাহ ছেলে মেয়ে না দিলে কেউ দিতে পারে না কারও দেওয়ার কোনো শক্তি নাই। যাকে আল্লাহ বাসা বানিয়ে দিবেন সে বাঁধাই থাকবে আল্লাহ না চাইলে তার ছেলে হবে না বা মেয়ে হবে না সন্তানাদি হবে না আবার অনেক সময় আল্লাহ রাবুল আলমিন কি করেন দিতে অনেক দেরি করেন তাই দেখুন অনেকে শাদী হওয়ার ১৫ বছর ২০ বছর পরও কী হয় সন্তানাদি হয় হজরত ইব্রাহিম আলাহ সাত সাল্লামকে আল্লাহ দান করেছিলেন আশি বছর বয়সে বার্ধক্য পৌঁছে গেছিল তখন আল্লাহ রাবুল আলমিন দান করেছিলেন জাকারি আলহ সাকে আল্লাহ দান করেছিলেন যখন বার্ধক্যে পৌঁছে গেছিলেন তখন আল্লাহ দান করেছিলেন এসব আল্লাহ রবুর আলমিনের ব্যাপার তাই যখন তাকে সন্তান আদি দেওয়ার সুসংবাদ দেওয়া হলো হজত জাকারি আলহ সাকে যে তোমার সন্তান হবে আমি বার্ধক্যে পৌঁছে গেছি তাও কী করে সন্তান হবে আল্লাহ উত্তরে বলেছিলেন যে আমি আল্লাহ আমি যাকে যা চাই যখন চাই যেভাবে চাই আমি দিতে পারি আমি সবকিছু কিছু পড়তে পারি আমি সর্বশক্তির মালিক ताले इच्छा को ले ना ताही बोल कर लेकिन पारे की आल्ला गायरुल्ला सम्पर्कित करा गल्लावस्था देरी हल्की पे मन करते आल्ला छाड़ा क्यों दीते প্রিয় দর্শকবৃন্দ আমাদের জন্য আদর্শ আর আমাদের জন্য মডেল ছিলেন কারা জানেন নবীরা নবীদের কালা দুনিয়াতে পাঠিয়েছিলেন এবং এই নবীরা যখনই কোনো সময় আল্লাহর নিয়ামত লাভ করেছেন আল্লাহ রব্বুল আলমীর কর্তৃক যখন অনুগ্রহ প্রাপ্ত হয়েছেন সঙ্গে সঙ্গে কিন্তু তারা আল্লাহর ন্যামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সঙ্গে সঙ্গে তখন কিন্তু ওরা আল্লাহর ন্যামতের সুক্রিয়া জ্ঞাপন করেছেন তাই তো আল্লাহ রবুল আলমীর হজরতের সুলেমান আর হজরতে দাউদ আলী সাল্লামের কথাকে উল্লেখ করেছেন ওরা যখন আল্লাহ করলেন তখন তারা আল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেছিলেন এবাদিহিল সেই আল্লাহর প্রশংসা করছি আমরা আল্লাহামদুলিল্লাহিল্লাদি সেই আল্লাহর প্রশংসা যে আল্লাহ রবুল আলিমিন আমাদেরকে তার অনেক মুমিন বান্দাদের ওপরে বৈশিষ্ট্য দান করেছেন আল্লাহ রবুল আলমিন তাদের উপরে আমাদেরকে মর্যাদা দান করেছেন কারণ সমস্ত থেকে যাকে আল্লাহ নবী বানান সে অবশ্যই মর্যাদার দিক দিয়ে সম্মানের দিক দিয়ে সবার থেকে উন্নত হন এবং সবার থেকে বেশি সম্মানের অধিকারী হন আল্লাহর এই সমস্ত বান্ধবাদের মধ্য থেকে যখন আল্লাহ একজনকে নবী হিসাবে নির্বাচন করেন সেই লোকটি যাকে আল্লাহ মর্যাদার অধিকারী এবং তারা কি করেন তখন আল্লাহ রবুল আলমিনের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে। তাই যখন নবী হলেন আল্লাহ কর্তৃকেই অনুগ্রহ লাভ করলেন তখন সঙ্গে সঙ্গে তারা আল্লাহর প্রশংসা করে বললেন আল্লাহ আল্লাহিল আল মোমেনিন আল্লাহ রবুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ রব্বুল আলমিন তার অনেক মোমিন বান্দাদের উপরে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আমাদেরকে বৈশিষ্ট্য দিত এইভাবে হজতে সুলাইমান আলি সালাম তার পিতার পরে ওয়ারিস হলেন নবুবতের ওয়ারিস বাপ নবী বেটাও নবী যখন সুলাইমান সালাম নবুবতের ওয়ারিস হলেন তার পিতা তখন তিনিও আল্লাহ রবুল আলমিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করেছিলেন যে কথা মহান আল্লাহ রবুল আলমিন সৌরাতুল নামালে উল্লেখ করে বলেছেন আল্লাহ বলছেন যে সুলাইমান নবী বলেছিল যখন তিনি দাউদ আলহ সাত সাল্লামের নবুবতের ওয়ারিস হয়েছিলেন বলেছিলেন হে মানব সম্প্রদায় আমাকে আল্লাহ রবুল আলমিন পাখির কথা বুঝার যোগ্যতা দান করেছেন আমি পাখির ভাষা বুঝতে পারি সেই আর আমাকে আল্লাহ রাবুল আলমিন অনেক কিছু দিয়েছেন বহু জিনিস দিয়েছেন। এটা হচ্ছে মহান আল্লাহ রবুল আলমিনের অনুগ্রহ লাহ ফজলুল নবিন এটা মহান আল্লাহ রবুল আলমিনের প্রকাশ্য বিরাট অনুগ্রহ যে আল্লাহ রবুল আলমিন আমার প্রতি এই অনুগ্রহটা করেছেন এখানে নবী সুলাই সালাম আল্লাহর যে প্রশংসা করেছিলেন আল্লাহর কৃতজ্ঞতা করেছিলেন যখন তিনি নববত লাভ করেছিলেন এবং যখন তিনি পশুপক্ষীর ভাষা বোঝার যোগ্যতা লাভ করেছিলেন এইভাবে আল্লাহ রাবুল আলেমিন যখন তাকে জিন মানুষ সবার উপরে নেতৃত্ব দিলেন এবং তাকে জীবজন্তুর ভাষা বোঝার যোগ্যতা দান করলেন তখন তিনি আল্লাহর প্রশংসা এবং আল্লাহ রাবুল আলমিনের কৃতজ্ঞতা করেছিলেন তিনি আল্লাহ রব্ুল আলমিনের আমাকে তৌফিক দান করো আমি যেন তোমার নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি তুমি যে নামত আমাকে দান করেছ পাখির ভাষা বুঝার এবং আর সমস্ত কিছুর উপরে যে আমাকে তুমি কর্তৃত্ব দিয়েছ সমস্ত কিছুর উপরে যে আমাকে নেতৃত্ব দান করেছে আল্লাহ এই জন্য আল্লাহ গ তুমি আমাকে তৌফিক দাও আমি যেন তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি আর আমার পিতামাতার মাতার আল্লাহ তুমি যেন এমন দান করেছো তার জন্য আল্লাহ গো আমি তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই হে আল্লাহ তুমি আমাকে তোমার নেক বান্দাদের মধ্যে প্রবেশ করিয়ে নিও আল্লাহ গো তোমার নেক বান্ধা যারা তাদের মধ্যে আমাকে তুমি সোমার করে নিও আর আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও যেন আমি এমন কাজ করতে পারি যে কাজ করলে আল্লাহ গ তুমি সন্তুষ্ট হও নবীদের এই কথাগুলো আল্লাহ তালা কোরআনের মধ্যে রেখে দিয়েছেন কাদের জন্য আমাদের জন্য কেন আমরা এগুলা পড়ে আমরা এগুলাকে জেনে আল্লাহ রবুল আলীমের কৃতজ্ঞতা করতে কিভাবে হয় কীভাবে আমরা আল্লাহ রবুল আলমের কৃতজ্ঞতা জ্ঞাপন করব কিভাবে আল্লাহ রবুল আলমীর প্রশংসা করবো আল্লাহর নিয়ামতের গুণ কিভাবে গাইবো এই সমস্ত তরিকা শিক্ষা দেওয়ার জন্য এইভাবে নবীদের কথাগুলোকে নবীদের আদর্শকে আল্লাহ রবুল আলমিন কোরআনের মধ্যে রেখেছেন শুধু আমাদেরকে জন্য আল্লাহর কাছে কি করেছেন প্রশংসা করেছেন এই কৃতজ্ঞতা আল্লাহর আল্লাহর কাছে কামনাও করেছেন যে আল্লাহ তুমি তৌফিক দাও যেন আমি প্রশংসা করতে পারি কারণ ভালো কাজ ভালো জিনিস তখনই মানুষ করতে পারে যখন আল্লাহ তাকে করার সুযোগ বা তৌফিক দান করবেন আল্লাহ তৌফিক দান না করলে কেউ কোনো ভালো কাজ করতে পারে না তাই তফিক কামনাও করতে হয় আল্লাহর কাছে আল্লাহর তুমি তফিক দিও যেন আমি হাত দাঁড়াই কোনো পাপ কাজ না করি আল্লাহকে তুমি তফিক দিও যেন পা দিয়ে কোন অন্যায় পথে আমি না যাই আল্লাহকে তুমি আল্লাহিক দিও এই কান দিয়ে যেন আমি কোন অন্যায় কাজ বা অন্যায় জিনিস না শুনি আল্লাহকে তুমি তফিক দিও এই চোখ দিয়ে যেন আমি কোন হারাম কোন নিষিদ্ধ জিনিস না দেখি এইভাবে আল্লাহর কাছে কামনা করবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে চাইলে আল্লাহ রাবুল আল্লাহ আপনাকে প্রচারিত করবেন আল্লাহ রবুল্লা আলমিন সঠিক পথে আপনাকে কায়েম রাখবেন আল্লাহ চাইলে আল্লাহ কায়েম রাখবেন যদি আল্লাহর কাছে আপনি চান আপনি চান আপনি যেভাবে চাইবেন ওইভাবেই পরিচালিত করবেন তাহলে তো হবে না তোমার কথা হচ্ছে তারা আল্লাহর কাছে কামনা করে বলেছিলেন যে আল্লাহিক দাও যেন আমি তোমার যেন্ঞ্লা রসুল্লাহ সাল্লাহ আল্লাহর কাছে তৌফিক কামনা করে বলতেন আল্লাহ তুমি আমার সাহায্য করো আল্লাহ আইননি আল্লাহ দিক্রিকা সুখ্রিকা হস নেই বাদা থেকা আল্লাহ গো তুমি আমার সাহায্য করো যেন আমি তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি আমি তোমার জিকির করতে পারি আর আমি তোমার সুন্দর ইবাদত করতে পারি আল্লাহ তুমি আমার সাহায্য করো নবী সাহায্য চাইছেন না আল্লাহর কাছে ভালো কাজ করার জন্য সুন্দর ইবাদত করার জন্য আল্লাহর জিকির করার জন্য অতএব ভাইরা আমার আল্লাহ তারা যে চোখ দিয়েছেন সেই চোখকে সুন্দরভাবে সঠিক পথে ব্যয় করার জন্য আল্লাহর কাছে তফিক কামনা করবে এবং আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করবে যে আল্লাহ তাহলে এই নিয়ামত দান করেছেন অতএব নবীরা যেমন আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন নবীর যেন সবসময় আল্লাহকে স্মরণ করেছেন যখনই খুবই নিয়ামত পেয়েছেন তখন আমাকে আপনাকেও নবীদের এই কথাগুলো স্মরণ করতে হবে যে হ্যাঁ আল্লাহ রবীন্দ্রের কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আমরাও আল্লাহ রবীন্দ্র করবো আল্লাহ গুলোকে আল্লাহ রবুল আলিমের পথেই এবং সঠিক ভাবে আমরা ব্যবহার করব। এই নিয়ামত দ্বারা কোনো অন্যায় কাজ এবং কোনো মানে শরীর বিরোধী কাজ আমরা করব না এমন জিনিস এই চোখ দিয়ে দেখব না যা দেখা আল্লাহ তালা আমাদের জন্য হারাম করেছেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন ও সাহা নবীনা মোহাম্মি ও সাহবিহী আজমাইন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 এই দায়িত্ব পূরণ করুন নিশ্চয়ই যে আল্লাহর সাথে লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান্নাম অবধারিত করে দেন শাহিদুল্লাহ सम्प्रचार सकाल दस टेल दे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 आशून, कुरान शायख आब्दुर रहमान मदानी आसन कुरान दिए जीवन गड़ी आज सन्ध्या साढ़े पांच ट्रचार सकाल